ফের তো ঐশ্বীর তোমার ফের তুলো ঐশীর তোমার পূর্ব ছিলেন হাজার লাখ বীর ফের তোল ঐশ্বীর ফের তলো ঐশ্বীর তোমার ফের তুলো ঐশ্বীর তোমার পূর্ব ছিলেন হাজার লাখ বীর ফের তুলো ঐশ্বীর ফের তুলো ঐশ্বীর তোমার ফের তুলো ঐশ্বীর তোমার পূর্বসুরী ছিলেন হাজার লাখ বীর ফের তুলো ঐশ্বীর অন্ধকারে ছে গেছে এ ধরারি মাটি চারিদিকে দেখি শুধুমারি ঘাটি। জুলুম শোষণ এ ধরারো নিত্য দিনের খেলা দেশে দেশে বসছে আজি দুর্নীতির মেলা অন্ধকারে ছেয়ে গেছে এ ধরারি মাটি দেখি শুধু তুলে শমশির ফের তুলো ঐশীর ফের তুলো ঐশীর তোমার ফের তুলো ঐশীর তোমার পূর্ব ছিলেন হাজার লাখ বীর ফের তুলো ঐশীর ফের তোমার ফের তুলো ঐশীর করাল গ্রাসে বিশ্ব দীষে হারা মানবতা করছে জবাইয়াহুদি জানা ইজাব যেন চোখের বালি খোদার ইসলামী সংস্কৃতি হলো জমের মতো ইসলামী সংস্কৃতি হলো জমের মত ওরে তাই বলি ভাই ধনী তোলো নারায় তকবীর ফের তোলো ঐশীর ফের তোলো তোমার ফের তুলো ঐশীর তোমার পূর্ব ছিলেন হাজার লাখ তোমার তুলো ঐশ্বীর তোমার ঐশ্বসুরী ছিলেন হাজার লাখ ঐশীর তোমার ফের তুলো ঐশীর তোমার তোমার সুরী ছিলেন হাজার লাখ বীর ফের তুলো ঐশীর ফের তোমার ফের তুলো তোমার ছিলেন হাজার সুপ্রিয় শ্রোতা এতক্ষণ আপনারা শুনলেন অনুপম সাংস্কৃতিক পরিষদের প্রথম পরিবেশনা ফেরতলসির এতে কণ্ঠ দিয়েছেন মুহতারাম ফজলে এলাহি জাকির হাসান শরীফ মাহমুদ আব্দুল আজিজ मुखलेसुर रहमान साइद अहमद आतिक हेलार मुर्शिद और मसूद प्रजोजना और परेशन है अनुपम सांस्कृतिक परिषद अस्थायी कार्यलय पद मसजिद सुपार मार्केट मुहम्मदपुर ढाका